আইসা রদি আলাহুতালাহতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাইস্লাম এর অন্য কোন স্ত্রীর ব্যাপারে এত ঈর্ষা পোষণ করিনি যতটুকু খাদিজা রদি আলাহু আল্লাহ এর প্রতি করেছি যেহেতু নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তার আলোচনা বেশি করতেন তিনি আরও বলেন খাদিজা রদিতু আল এর ইন্তেকালের তিন বছর পর তিনি আমাকে বিবাহ করেন আল্লাহ নিজে অথবা জিব্রাইল আলা সালাম নবী সাল্লাহু আলাইস্লামকে আদেশ করলেন যে খাদিজা রদিল্লাহ তু আলাহ্নাকে জান্নাতে মণিমুক্তা খোচিত একটি ভবনের খোঁজ খবর দিন